বিসমিল্লাহ হিদুর রহমানুর রহিম শুরু করছি পরম করুণাময়ী সর্বশক্তিমান আল্লাহর নামে প্রিয় শ্রোতা নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশের সংস্কৃতির আকাশে আজ হারা দিয়েছে বিজাতীয় অপসংস্কৃতির কালোম পশ্চিমা সভ্যতার ছবলে ক্ষতাবিক্ষত হচ্ছে আমাদের সভ্যতা সংস্কৃতি ও কৃষ্টি কালচার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে তাদের অপকৌশলের হিংস্র থাবা একের পর এক নীল নকশা ইসলামের সমহার মর্যাদাকে করছে ভুলুন্ঠিত সমাজ থেকে সমাজ পরিবার থেকে পরিবার এমনকি ব্যক্তি জীবনেও ছড়িয়ে গেছে এই অপসংস্কৃতির নগ্ন প্রভাব বন্ধু এহেন পরিস্থিতিতেও কি তুমি বসে থাকবে না বন্ধু তোমার দীপ্ত কণ্ঠের ভয়াল থাবায় জবাব দাও ওই অপসংস্কৃতির তাদের অপকৌশলকে চুরমার করে ধরণীতে উদ্ভাসিত করো ইসলামী সভ্যতা সংস্কৃতির বিজয় ক্যাতন ফিরিয়ে দাও পূর্বের মানমর্যাদা হ্যাঁ শ্রোতা বন্ধু ইসলামী ঐতিহ্য ও তাহাজীব তামাদ্দুনকে অপসংস্কৃতির কালানল থেকে উদ্ধারের দীপ্ত প্রত্যয়ে জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের তিন প্রতিভাবান শিল্পীর কণ্ঠে এবারের অডিও পরিবেশনা আকুতি আকুতি আকুতি